সে দাবি পূরণ করতে পারি না ইমান আমাদেরকে বলে যে তোমরা আল্লাহের আনুগত্য স্বীকার করো তোমার মাথা স্কুল থেকে পায়ের নদ পর্যন্ত আল্লাহ দ্বারা নাহমানি করো না তোমরা ইবলিসের আনুগত্য করো না তোমরা তোমাদের খেয়াল খুশির আনুগত্য করো না এটা হচ্ছে তলেমার দাবি আর আমাদের নফসের দাবি আমাদের দোস্ত খেয়াল খুশির দাবি হলো খেয়াল খুশি কলমাকে কি বলে এ কালমাস তুমি যা দাবি করতেছো ওটা আমরা মানতে পারতেছি না এই আমরা দুঃখিত আমরা দাবি মানব হলো আমাদের নষ্টের আমাদের খেয়াল খুশি আমাদের সমাজের আমাদের পরিবেশের আমাদের দেশের নিয়ম আইন মানব আমরা কোরআনশিব করবো ঠিকই কলমা পড়ব কিন্তু কলমার দাবি মানব না আমরা কলমাল আল্লাহ হুকুমের আনুগত্য স্বীকার করার জন্য পড়ি নাই এটা আমরা ভাগ করে রেখে দেওয়ার জন্য পড়ছি আমাদের নকশের বিধান আর নফসের দাবি থাকবে উপরে আর কলেমা থাকবে আমাদের নিচে ঠিক কিনা বলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি ইমানদার হিসাবে সময় অতিবাহিত করি জীবনযাপন করি আমাদের কথাগুলি কাজগুলি আমাদের বলে সমস্ত লেনদেন থানা ফিনা উঠা বসা ব্যবসা চাকরি বাকরি এইগুলো কি আমাদের সুন্নত মুখ হয় আল্লাহ হকুম মুখে আমাদের দেশের রীতি এবং আমাদের আমি একটা মিসাল দিয়ে থাকি আগেও এখানে বলছি আজকেও বলতেছি আমাদের মিসালটা অনেক আল্লাহ আল্লাহ বাদে ওলা বাদ দিয়ে বলতেছি আমরা যারা সাধারণ লোক আমাদের উদাহরণটা ওই সিগারেট এবং এই যে বিড়ি আর সিগারেট কোম্পানিওয়ালা সাইন বোর্ড বানায় সাইনবোর্ডের ভিতরে সাইনবোর্ডের উপরে তারা বিড়ি এবং সিগারেটটাকে ঢপ করে বড় করে ছবি তোলে এবং নামটাও বড় করে লেখে কিন্তু উপরে লেখে সিগারেটের ছবিও থাকে উপরে সিগারেট নামও থাকে উপরে সাইনবোর্ড যেহেতু আর দেশের আইন সংবিধানের একটা আইনও লেখে সেখানে সাইনটা আইনটা করে লেখে এবং তলে লেখে ঠিক কিনা লেখে কি সেটা আমি মুখস্থ করেছি কিন্তু সংবিধিগত সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঠিক না এরকম একটা সুন্দর আইন লেখে কিন্তু যাতে লেখে কোন আকর্ষণীয় কালি দিয়েও লেখে না বড় অক্ষরেও লেখে না ছোট অক্ষর লেখে উপরও লেখে না মাঝেও লেখে না তলদেশে লেখে ঠিক না এর মানে কি বলতে চায় এই দেশের আইন তোমাকে শ্রদ্ধা করি তাইতে আমরা সাইন বোর্ডের স্থান দিয়েছি কিন্তু মানার জন্য লিখতেছি না এটা লিখতে হয় তাই লেখেছি না লেখলে আলহামদুলিল্লাহ না লেখলে আমাদের রাষ্ট্রীয় আইনে অসুবিধা আছে তাই সেজন্য তোমাকে না লেখলে আমরা আইনের দরকার নাকি সেভাবে লেখতেছি সত্যি কথা বলতেছি এটা কিন্তু আমাদের আন্তরিকতা না তোমার প্রতি আমাদের কোন শ্রদ্ধা নেই ভক্তি নাই তুমি আমাদের তলে থাকবা কিন্তু আমাদের উপরে থাকবে আমাদের মনের ইচ্ছা আমাদের কোম্পানির মাল তার ছবি এবং তার নাম এটা আমার মনের স্বাদ মনের খেয়াল মনের খুশি এর আমার স্বাস্থ্য উদ্ধার দেশের আইন থাকার গুল্লায় যায় মানুষের স্বাস্থ্য রক্ষা হকার নষ্ট হতে আমাদের কিছু আসে যায় না আমাদের কিছু মাল পানি কামাই করতে হবে এটা আমার আসলে উদ্দেশ্য সেজন্য যেভাবে ছবি তুললে যেভাবে প্রচার করলে অ্যাডভার্টাইজ দিলে আকর্ষণীয় হবে মানুষ আকৃষ্ট হবে সেভাবে পুরা সাইন বোর্ডটা কিন্তু ওই দিকে করবে আর আইন তুমি একদম সাইন বোর্ডের তলদেশে কোন রকম একটু জায়গা বাইছে তাই করবে দোস্ত মুসলমানের অবস্থা এরকম হয় তারা কলনাকে দিলে রাখছে ঠিকই কিন্তু দিলের সাইন বোর্ডের উপরে না চলে কিন্তু আল্লাহ ভাগ বলতেছেন যে হে ইমানদারেরা তোরা দিলের জঙ্গলে দিলের জমিনে তোমরা কলনাকে স্থান দিয়েছ কিন্তু সে কলমা বড় গরিব অবস্থা দুরাবস্থা আছে এ কলমাকে শক্তিশালী করো চাঙ্গা করো পুরো দিলকে কলমাদের সাজায় দাও আর কলমাকে নিজের থেকে আস্তে আস্তে মেহনত করে করে জরব দিয়ে দিয়ে জিক্রি করে তাই তো একটু মুজাহাদা করা লাগবে এর জন্য তোমাদের কিছু জানের কষ্ট লাগবে মালের খরচ করা লাগবে যান মাল খরচ করে বেশ কিছুদিন তোমরা এই লাইনে মেহনত করলে আঘা করলে জিকির করলে ফিকির করলে আল্লাহ চাই তো তোমাদের এই দিলের দলের থেকে কালবাকে দিবেন স্যার এই মেহনত করলে আর কি লাভ আছে আল্লাহ তালা তোমাদের গুণাগুলিকে মাফ করে দেবে পিছনে তোমরা অবহেলা করে অন্য একটা যেসব গুণা করে দেবে সেগুন আল্লাহ তোলা মাফ করে দেবে আমার ভাইও দোস্ত তাহলে আয়াতে কোরআনিয়া আল্লাহ তালা ইমানদারদেরকে ইমানের মেহনত আর ইমানের মুজাহাদা ইমানের দোস্ত ব্যবসা করতে বলব ইমানদাররা আবার কেন ইমানে ব্যবসা করবে সে ব্যবসাটা কি তার ধরন কি তার কাম কি পরবর্তী দিন অন্য আয়াতে আল্লাহতালা বলেন্লাদা আমানু আমা জিহ্লাদা আমানু আমাররা ইমান আনো সরলক্ষ হল ইমানদাররা ইমান আনো ইমানদার আবার ইমানে ইমানদার তো ইমান আনবে ওই সময় যদি নাকি কোনো কারণে তার ইমানটাকে সে নষ্ট করে ফেলে পুকুরী কাজ করে ফেলে পুকুরি কথা বলে ফেলে পুকুরী আকিদা পোষণ করে কোন দুর্গাপূজা যায় বসে দুর্গাপূজার মিষ্টি খেয়ে বসে দুর্গাপূজার কমিটির সভাপতি হয়ে বসে তাই না কোন পূজাকে মন্দিরকে সমর্থন করে ভালো বলে করে ভালোই করেছে তোমাদের ধর্মটা খারাপ না এরকম কিছু করে থাকো তাহলে আলবাতা তার ইমান নষ্ট হয়ে গেলে আলেমরা তার কে বলে ইমান স্বল্প হওয়ার ইমান নষ্ট হওয়ার ফতোয়া দিলে তখন সে আবার ইমান দোহরা আর বোর সাথে তার বিবাহ বন্ধন আবার দোহরা সেটা ভিন্ন কথা কিন্তু আল্লাহ তাদের গড়ে বলতেছেন কি মানুষ হে ইমানদানরা ইমান আনদার একথা বলেননি যাদের ইমান নষ্ট হয়ে গেছে তারা ইমান আনত ব্যাখ্যায় কিন্তু একথা না কিন্তু ব্যাখ্যায় কিভাবে বলতেছে কি ইয়া দিনা আ মানুষ আমিন मजबूत हो दृढ़पद हाथी से आसते रसुल्ला सल्लामें जार जे दूमान तुम्हरा तुम्हारे ईमान के को नबायन करो, करो। तुम्हारे ईमान के तुरुत करो शक्तिशाली करो सारा जिज्ञासा करू जार जे दूमाना এ আল্লাহ রসুল আমরা ইমানকে জ্ঞানে নবায়ন করবো তার সুরত কি ধরন কি পদ্ধতি কি রসুল্লাহ সালাম উত্তরে বলেন যে ইমানকে নবায়ন করা শক্তিশালী করবার ধরন হল পদ্ধতি হলো দে্লা আওক বেশি পরিমাণে বলা লাল লাল্লাহ শিকার করা লাল লাল্লাহ জিকির করা হলো ইমানকে শক্তিশালী করার উপায় এবং পদ্ধতি দোস্ত এই জিকিরের মাধ্যমে আল্লাহ তালা মানুষকে তার ইমানকে শক্তিশালী করে দেবে কিন্তু এখানে আল্লাহ রসুল সফল ছিলাম বেশি জিকির করতে পারছেন বেশি বেশি মানে একশো বাদ বেশি মানে এক হাজার বেশি মানে এক লক্ষ বেশি মানে এক কোটিবার না না ভাই অগণিত জিজ্ঞেস করতে হবে অগণিত হবে এই জিকির করতে পারলে জিন্দিগি ভার যখনই সুযোগ পাবে তখনই জিকির কাটবে যখনই সুযোগ পাবে তখনই জিকির করবে দোস্ত মসজিদে আসলেও জিকির করবে মসজিদের বাইরে গেলেও জিকির করবে খানকা আসলেও জিকির কাটবে খানকার বাইরে জিকির করবে বাড়িতে গেলেও জিকির কাটবে গাড়িতে বসেও জিকির করবে রিক্সা চালাও জিকির করবে পৌষ অবস্থায় জিকির করবে দেহা অবস্থায় জিকির করবে কোনো অনুষ্ঠানে গেলেও জিকির করবে ফালার গেলেও জিজ্ঞির করবে হাটে খেলা জিকির করবে মাঠে জিকির যেরকম যদি জিন দিকে যতক্ষণ সজাগ থাকে জ্ঞান থাকে সুতন্ত ঘুষ থাকে আল্লাহ ফাঁকের কালে মাস জিকির করতে থাকে তবেই তার বেশি জিকির করা হবে আর আল্লাহ রসুল বলতেছে যে বেশি বেশি কালে জিকির করবে তার ইমানকে আলো করা শক্তিশালী করবে সেজন্য হজরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই ফাইলের জিকিরের ভিতরে এক জায়গায় উল্লেখ করেছেন আল্লাহতালা মুসলমানের উপরে যত হুকুম নাজেল করেছেন যত হুকুম জারি করেছেন সমস্ত হুকুম সীমিত করে নাজর করেছেন বলেন যে নামাজ সীমিত রোদা সীমিত হজ সীমিত ব্যাকাত সীমিত কোরবানি সীমিত কিন্তু অসীম একটা হুকুম মাত্র করেছেন সেই হুকুমটার নামরা আল্লাহ সিকির আল্লাহ বলেন যে আপনারা বলেন যে আল্লাহ তালা কোরআনে শুধু এই কথা বলছেন তুমরা আল্লাহ সিকির বেশি করো কোন কোরআ একথা লেখা নাই তোমরা নামাজ বেশি বলো রোজা বেশি রাখো হজ বেশি করো জাকাত বেশি দাও উর্বানি বেশি করো কোন হুকুম নাই দোস্ত শুধু সিকির সম্পর্কে আসবুল্লাহ বেশি বেশি এটা কি দোস্ত বর্ণনা করা যায় না অবণিত আমাদেরকে আল্লাহ তালা এই কদরা বুঝবার তৌফিক দাম দেবে গুজর করা যে একশো বার তিনশো বার বারোশো বার এই যে গনে গণে জিকির দিয়েছেন দ্রস্ত এটা আসলে জিকির না এটা হল সেই অগণিত জিকির করবার মা তার যোগ্যতা অর্জন করে এটা সবক নেই যাই হো এই যে হাফেজ সাহেবদেরকে হাবেজ বানাবার জন্য ওস্তাদরা আট লাইন দশ লাইন এক পিসক দেয় তখন সে আনার লাইলে রাত্রা করবে দিনের তেল করবে না আমাদের ভিতরে তো রাজ করবে না বাইরে তোলা হাত তখন সেটা তো আসল তেলা শুরু হবে দোস্ত হাফিজুর রহমাতুল্লাহ সম্পর্কে শুনেছি উনি যখন নবনামাজে দাঁড়াইতেন দোস্ত আল্লাহ আলহ করতে যখন নাই কংসিত শুরু করতেন তিনার রুখ দেওয়ার কথা মনে থাকতো না এক পাড়া দুই পাড়া পাঁচ পাড়া সাত পাড়া দশ পাড়াতে রুখ উন্নয়ন নেই কিছু থেকে যদি কেউ আল্লাহ লোকমা দিতে ভাল আল্লাহ করে একবার দুইবার তিনবার করে বুঝতেন যে একটা কিছু হয়েছে তখন চিন্তা ভাবনা করে ঢুকুতে চাইছে দোস্ত একে বলে তেলাওয়াত এই তেলাওয়াতের যোগ্যতা মালাকা সিফাত অর্জন করাবার জন্য হের জোখানায় হাফেজ সাহেবরা ছাত্রদেরকে সবক দেয় ও সবকটাই কি আসল তেলাওয়াত না ও তার আনন্দটা আসল তেলাওয়াত না দোস্ত আসল তেলাওয়াতো সামনে আসতেছে আল্লাহ বঙ্গার দিলে গেছে নাকি কোরআন শরীফ সুরা মধ্যে বসে যাবে তখন সে নামাজে ফলবে ফলবে ফলবে শোনাতে পারবে নকলে ফলবে রাত্রেও ফরবে দিনেও ফলবে সর্দি ফিরতে পারবে খুশি বুঝি পড়বে দোষ শুয়ে শুয়ে তখন কত শত শতলা ঠিক এমনি ভাবে দোস্ত আল্লাহ বান্দা গাফেল তেলের ভিতরে জিকিরের সিফাত বজা করবার জন্য বুজুরগান প্রথম তবা রাইয়া তিনশো বার একশো বারের একটা জিকিরে সিফাত যায় দস্ত এটা আসলে জিকির এখানে আল্লাহ যে জিকিরের ডাক দিয়েছেন রুসুল্লাহ করেছেন হাতি শিরিবে সেই জিকির হাসিল করবার জন্য সেই সিকিরের সিফাত আনবার জন্য দোস্তের সব চলতেছে এখন সব সরতেছে আমরটা চলতেছে তাই তো জিজ্ঞেস করে কি অজিফা চালে অজিফা আদায় হয় কিনা হালাত শোনে এগুলি কিন্তু এগুলি আসলে জিকির না জিকির তো একদিন এমন আসবে আল্লাহ ফায়ক রফুরি যখন দস্ত এরকম স্তিফা দিবে জিকির সাথে এমন একটা সম্পর্ক তার আল্লোক আর মহাব্বত হয়ে যাবে আল্লাহর মন্দা আল্লাহ তলাকে কখনো ভুলতে পারবেন তখন সে দোস্ত যখন নাকি আল্লাহ ফায়ক্রবরি তাকে ইমানের সমস্ত স্তিফা তার কায়দিয়ার করবেন আল্লাহ তালার সাথে ইমানের মাধ্যমে জিকিরের মাধ্যমে তগার মাধ্যমে ইস্তিফার মাধ্যমে তাকওয়ার মাধ্যমে তার আল্লুক হয়ে যাবে তখন সে দুনিয়াতারের ভিতরেও আল্লাহ জিকির করে। আমার শেখ জামাতবার কাহ তুম বলেন তখন আল্লাহ বলির অবস্থা কি হবে সে মুখে জিকির করলেও জিকির আল্লাহ জিকির থাকে তার দিলে থাকবে মুখে বন্ধ থাকলেও তার দিকে আল্লাহর সঙ্গে তার জিকির সালাম কোন কারণে কোনো কারণে গুনাহের কারণে অথবা মুবাহ কোন কারণে যখন কিছু কিছুক্ষণ সে থেকে আল্লাহ থাকে ধ্যান থেকে তার দিলটা গাধে থাকে তখন পরবর্তী যখন আমার মনে পড়বে তখন ওই ব্যক্তির চমকি উঠবে দোস্ত গে সন্তুষ্ট হয়ে যাবে কাঁধ থাকবে আর কাঁদে থাকবে হায় হায় হ্যাঁ তো শেখ অত বলেন যে তখন এই ব্যক্তির অবস্থা এমন হবে যে কিছুক্ষণ যে সিকিরির থেকে তার দিলটা ফারাচ্ছিল জিকির থেকে তার দিলতে গাফেল ছিল আল্লাহ তারা গেছে কিছুক্ষণের জন্য কোনো না কোনো কারণে ভুলেছিল এই কথাটা যখন তার আবার স্মরণে আসবে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি এরকম দস্ত আ তার দিলের ভিতরে একটা কম্পন্ড শুরু হবে ব্যবসা শুরু হবে কাঁপে কাঁদে থাকবে বন্ধু হাজর বলতেছেন যেমন নাকি একটা মাছ মাছের কাজ হলো সবসময় পানি দিয়ে থাকা মাছ সবসময় কোথায় থাকে ভাই পানি দিয়ে থাকে মাছ কি এরকম আছে নাকি যে কিছুক্ষণ পানি থাকে বারবার ডাঙ্গায় বৃষ্টি কি হলে বসবাস করে এরকম মাছ পাবে না মাছের অধিবাহ হল ডায় আবাদান পানি বিদায় থাকা ঠিক এমনি হবে আল্লাহর বন্দা যে হবে ইমানদার যে হবে আল্লাহের মহাপাত্র বন্ধা আল্লাহর আশেফ বান্দা তার দিলটা সবসময় আল্লাহর ফিকিরের পানির ভিতরে সবসময় সাঁতার দিবে থাকে কিন্তু যে কিছু সময়ের জন্য সে দুনিয়ার ফামিলা বা কোনো গুণায়ের কাজে কোনো দুনিয়ার ব্যস্ত কোনো হারাল কাজে বা হারাম কাজের কারণে আল্লাহ সিকির থেকে তার দিলটাতে গাছ হয়েছিল এর পরবর্তী কিছুক্ষণ পর্যন্ত আবার মনে পড়ে গেল যে তার এই মনে পড়ার কারণে কিছু সময় যে হয়ে গেছে এই গাছলাতের সময়ের জন্য তার দিল্লি ভিতরে কম্পন শুরু হয় দুঃখ করে কাঁদে থাকে কেমন কাঁদে কেমন কাফে কেমন দুঃখ করে যেমন নাকি মাছকে পানির থেকে কিছু করে জন্য উঠাইয়া মরুভূমির বালুর উপরে গরম উত্তপ্ত পালুর করে রেখে দিলে সে মাস্টার যে অবস্থা পরিস্থিতি হয় একটু আগে অত্যন্ত শান্তির ভিতরে গভীর ঠান্ডা পানির ভিতরে যে আরাম পাচ্ছিল এখন উপরে ওঠার পরে গরম রোদ্রে তা হলম গরম বালুর তাহলে করে থাকার নাই সে শান্তির সঙ্গে অশান্তির যে সম্পর্ক নির্ভর হয়ে গেছে অর্থাৎ পুরো অশান্তি আর পুরো অশান্তি এই বান্দা আল্লাহর বান্দা যে কিছুক্ষণ যে আল্লাহাকে জিকির থেকে তার দিলটা আল্লাহ থেকে স্মরণ থেকে ছিল এই সময় কথা করে তার ভিতরে ওই রকম অশান্তি শুরু হয়েছে ভগবত বলেন যে দোস্ত এরকম জিকির সাথে দিলে সম্পর্ক হয়ে যাবে তো ভাই হোক রসুল্লাহ সাল্লাহাম যে সাহাবাদের জবাব দিলেন যে বেশি বেশি জিকির করার দ্বারাই ইমান তাজা হয় ইমানের নবায়ন হয় আমরা এই জিদা দিয়ে জীবনে কি কলমার বেশি জিকির করেছি না দুনিয়ার জিকির বেশি করেছি মনে হয় লেখাপড়া করেছে স্কুলে পড়েছি কলেজে পড়েছি ইউনিভার্সিটি পড়েছি এগুলো পড়তে গেলে কি কথা কাল আসছে সুস্থ হয়ে গেছে কত শত শত বাক্য কত শত বার হাজার হাজার বার লক্ষ লক্ষ বলা হয়েছে সেই পরিমানে কলমা জিকির কি কম হয়েছে না বেশি হয়েছে আল্লাহবাক বলছেন কলমা জিকির বেশি বেশি করতে আল্লাহবাক এমনিতে তার জিকিরের ডাক দিয়েছেন বেশি জিকির করো দোস্ত আর আমরা কলমা জিকির বেশি করি নাই আল্লাহ জিকির বেশি করি না দুনিয়ার জিকির এবং আমাদের পড়া দেখার জিকির বেশি হয়ে গেছে ব্যবসা বাণিজ্যের লাইনে কত কথা করা লাগলো তাহলে ব্যবসা করে লাভ করা যায় নারী ব্যবসা লাভ হয় কিন্তু বেশি থাক आल्ला सिकिर बसी कलम सिकिर से आगे समान समानी जीवने द्वारा जतगू दुनिया जायज कथा बिमान कलम सिकिर हो गए तबु तो जिब्बा की खाली जाएज कथाज कथा मृत्यु कथा किबर कथा कटू कथा कष्ट दे कथा गुणार कथा से, से, से, से, से, से। ही हिसाब हादिर शरीफे आमरा देखो को गुणाराज करो सं परिमान नेकर क्या करो তাহলে সেই হিসাব করতে গেলে যত গুণার বদলে জিকির করা লাগে প্রবা করা লাগে তাহলে তো আমরা দেখা যাচ্ছে সমান সমান করতে গেলে গুণা এবং মোবাকা হিসাব করে আমরা এখনো অনেক জিকিরে দেনা আছে কি করে ভাইও এরপরে প্রশ্ন আছে বেশি করা তাহলে আমরা এখন থেকে যদি জিকিরে লেগে যাই দশ আল্লাহ তালা আমাদেরকে হাত বাধায় রাখেন নিয়ত করে আল্লাহ এই জিদা দিছিলেন আপনার জিকিরের জন্য কলমা সিকিরের জন্য কোরআন জন্য। কিন্তু ওই ওই দিকটা অফ রয়ে গেছে পিছনে রয়ে গেছে অন্য মোবাইল দিকির বা না জিকির দিকির বেশি হয়ে গেছে এখন বাকি জীবন শুরু করলাম আজকের থেকে জিকির করবো আর ছাড়বো না এবং এই জিকিরকে আল্লাহ যদি কোবুল করেন দোস্ত গুনাকে আল্লাহ তালা বাড়ায় দেন না কিন্তু নেকিকে আল্লাহ তালা বাড়াই দেন দশ গুণ সাতশো গুণ সাত লক্ষ গুণ কোটি কোটি গুণ সেই হিসাবে এখন থেকে আমরা যদি বাকি যখন হারিয়ে থাকি জিকি করতে থাকি দোস্তা করে থাকি আশা করতে থাকি আল্লাহ তালা আমাদের বাড়ায় দুনিয়ার কথা গুণার কথা বাড়ায় দোস্ত ভাড়াই নিেন ইনশাল্লাহ কি বলে সেজন্য এখন থেকে নিয়ম দোস্ত আমি যে কথা বলতে গেছিলাম সালাম এক হাতিস বলেছেন আল ইমান এক হাতিসে আছে আল ইমান সত্তরের বেশি সাতাত্তর শাখা আছে ইমানের ইমানে সাতাত্তর শাখা নবীনা শরীফ তিনটা করেছেনটা বলছেন আর মাদের একটা শাখা আর বাকি সবগুলো দোস্ত মহাপ্রসিন্দি ছেড়ে যে তোমরা করে দিবা সাতাত্তর শাখার সংবাদ দিয়ে তিনটা নমুনা আলোচনা করে বাহিগুলো রেখে তিনি সাতার্থ শাখা আছে বলেই বলেন যে এক নম্বরে আবদালুহা এক নম্বর শাখা হলো জিকির করা মুখে শিকার করা আর শেষ নম্বর শাখা হলো আদনাহা আদনা হাফ শেষ নম্বর শাখা হলো রাস্তায় কষ্টদায়ক দিন সরাই দেওয়া কাটা ইট পাইকেল কলা আমেজ স্থা এগুলো সরাই দেওয়া হলো দোস্ত ইমানের একটা শাখা আমরা কি এগুলো সরাই দিন আর ফেলি গলা খায় রাস্তায় খেলে